জাবির ইবনা আবদুল্লাহ ফ্রদিল্লাহ তালান্নতে বর্ণিত তিনি বলেন আমরা যখন উঁচু স্থানে আরোহণ করতাম তখন আল্লাহ আকবর ধ্বনি উচ্চারণ করতাম আর যখন নিম্ন ভূখণ্ডে অবতরণ করতাম সে সময় সুবহান আল্লাহ বলতাম